পরিবেশিত্র আজকের পর্বে আমরা অবস্থান করছি বদরের ময়দানে দুই বাহিনী প্রস্তুত তারা মুখোমুখি অবস্থান করছে সত্য আর মিথ্যে আজ মুখোমুখি দাঁড়িয়ে আল্লাতাল তার পরিকল্পনা অনুযায়ী দুই বাহিনীকে মুখমুখি করিয়েছেন ইয়াফুর কানের দিনে যেন যে দলটি ধ্বংস হবার তারা যেন ধ্বংস হয় সত্য স্পষ্ট হবার পর আর যে দলটি বেঁচে থাকবে তারাও যেন বেঁচে থাকে সত্য স্পষ্ট হবার পর আগের পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম কোরাইশদের সবচেয়ে বড় বাণিজ্যিক কাফেলার আক্রমণের সূত্র ধরে কিভাবে দুই বাহিনী বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য মুখোমুখি হয়েছে তবে এখানে একটি বিষয় বোঝা জরুরি তা হলো। স্রেফ কাফেলা আক্রমণ আর সেই আক্রমণের প্রতিশোধ আর পাল্টা জবাব দেওয়ার জন্যই কেবল বদরে যুদ্ধ হয়েছে এমনটি নয় কাফেলা আক্রমণের এই ঘটনাকে আমরা বদরে যুদ্ধের অনুঘটক বা উপলক্ষ ধরতে পারি সত্যিকার অর্থে বদর ছিল সত্য আর মিথ্যার মধ্যে যুদ্ধ দুনিয়াবি একটি ঘটনাকে উপলক্ষ করে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল সত্যি তবে এই যুদ্ধের মনে রয়েছে আদর্শের দ্বন্দ্ব এই দ্বন্দ্ব হচ্ছে তাহিদ বনাম শির্কের দ্বন্দ্ব যেদিন আল্লাহ আলহিউ নবুয় প্রাপ্ত হলেন বদর যুদ্ধের বীজ মাটিতে বপন করা হয়েছে বাকি আর যা কিছু হয়েছে তার সবই হল এই নবুয়াতের বার্তাকে স্বীকার করে যারা মুসলিম হয়েছে এবং অস্বীকার করে যারা কাফির হয়েছে তাদের মধ্যকার বিরোধ কাজে আমাদের মনে রাখতে হবে বদরে যেই দুই বাহিনী মুখোমুখি হয়েছে তারা আসলে মুখোমুখি হয়েছে হক আর বাতিলের দাবিতে দুনিয়াবী অর্থকরই এখানে মুখ্য ছিল না এবার চলুন ঘুরে আসা যাক বদরের ময়দান থেকে মুসলিম শিবিরে এই যুদ্ধের ব্যাপারে সবার মধ্যে আগে থেকেই একটা ইতিবাচক মনোভাব কাজ করছিল আগের দিন তারা প্রশান্তির ঘুম দিয়েছেন তাদের মধ্যে কোন উদ্বেগ কোন উৎকণ্ঠা নেই বরং একটি নিশ্চিন্ত এবং উৎফুল্ল মেজাজ বিরাজ করছিল কারণ এর আগের রাতেই আল্লাহুল্লাহ আলী হাসাল্লাম এই যুদ্ধের ব্যাপারে স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পেয়েছেন তাই সাহাবিদের মনে শুরু থেকেই এই প্রত্যাশা ছিল যে এই সকালেই আল্লাহতালা যেই অঙ্গীকার তাদের করেছেন তার প্রমাণ তারা দেখতে পাবেন শুধু তাই নয় যুদ্ধের আগেই আল্লাহ সুলসাল্লু আলী হাসাল্লাম বদরের বিভিন্ন জায়গায় দেখিয়ে বলেন যে। এই জায়গাটি হবে অমুকের বদ্ধভূমি ওই জায়গাটি হবে অমুকের বদ্ধভূমি অর্থাৎ কাফিরদের কে কোথায় মারা পড়বে তা আগে থেকেই মুসলিমরা জেনে গিয়েছিল যুদ্ধের কিছু আগে নবীজি সাল্লু আলিবাসাল্লাম সাহাবিদের ডেকে এই যুদ্ধে বিজয়ের সুসংবাদ দেন যুদ্ধের আগেই বিজয়ের সুসংবাদ পুরস্কারের অঙ্গীকার রসুল্লা সাল্লু আলিবাসাল্লামের অনুপ্রেরণা সব কিছু মিলিয়ে মুসলিম শিবিরে উৎসাহের মেজাজ বিরাজ করছিল অন্যদিকে কাফিরদের শিবিরে ছিল উৎকণ্ঠা অশান্তি আর অস্থিরতা আগের পর আমরা আলোচনা করেছিলাম যুদ্ধের ময়দানে পৌঁছানোর পরেও কুরাইশ শিবির ছিল বিভক্তি আর অনৈক্যে জর্জরিত উথবা ইবেন রাবি কথা আমরা আলোচনা করেছিলাম যে কিনা যুদ্ধের আগ মুহূর্ত পর্যন্ত কুরাইশদের ছিল যে কুরাইশদের কেন ফিরে যাওয়া উচিত তার যুক্তি ছিল মুসলিমদের মধ্যে যারা আছে তারা কুরাইশদেরই বাবা ভাই অথবা সন্তান এদের বিরুদ্ধে যুদ্ধ করে হাত রক্তাক্ত না করে কাজটা বরং অন্যান্য আরব গোত্রের উপর ছেড়ে দেয় ভাল যদি তারা মুসলিমদের সাথে জিতে যায় তবে ক্রাইশদের হাত এই রক্তারক্তি থেকে বেঁচে গেল আর যদি মুসলিমরা জিতে যায় তবে ক্রাইশদেরই লাভ কারণ নবীজি সাল্লু আলি ওসাল্লাম ছিলেন একজন ক্রাইশি কিন্তু তার এই যুক্তি হালে পানি পেল না আবুজাহের যুদ্ধ উন্মোদনার যশের সামনে প্রত্যেকে তাদের হুঁশ হারিয়ে ফেলল আর এই ঘটনাটি ঘটছিল তখন যখন উভয় বাহিনী ময়দানে মুখোমুখি এবং একে অপরকে দেখছে যুদ্ধের ঠিক আগ মুহূর্তেও যখন যুদ্ধে যাওয়ার ব্যাপারে দ্বিমত হয় তখন আমরা আজ করতে পারি কুরাইশ বাহিনীর মুীর অবস্থা আসলে কতটা বিভক্ত আর দুর্বল অবস্থায় ছিল যে যেকোনো যুদ্ধে সৈনিকদের উদ্দীপনা আর উৎসাহ ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এতটাই গুরুত্বপূর্ণ যে সৈনিকদের মনোভাব যদি খুবই ইতিবাচক হয় তাহলে সেটা তাদের সামরিক শক্তিমত্তায় কোন দুর্বলতা থাকলেও সৈনিকরা সেটাকে স্রেফ মনোবলের জোরে কাটিয়ে উঠতে পারে যুদ্ধক্ষেত্রে তাই শক্তি সামর্থ্য থেকেও মনোবল দৃঢ় থাকাটা বেশি জরুরি যদি মনোবল না থাকে তবে সামরিক শক্তি কোন কাজে আসে না এই যুদ্ধে আল্লুর সুলসাল্লিহাম এমন এক সামরিক কৌশল অবলম্বন করেছিলেন যার ব্যবহার আরবরা এর আগে কখনো করেনি আল্লাহ রাহ আলী যুদ্ধে বর্ষাধারী সৈন্যদের আর তার পেছনে রাখতেন তীরদাজদের তীরন্দাজরা পিছন থেকে তীর ছুটত আর প্রথম সারি সৈন্যরা শত্রুদেরকে সামনে অগ্রসর হতে বাধা দিত এটি ছিল আরবদের জন্য নতুন কৌশল আল্লাহ তালা বলেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে লড়াই করে যেন তারা সিল গলানো প্রাচীর আসফ আস আচ্চার যুদ্ধের এই সারিবদ্ধ কৌশলকে বলা হয় জাহাফ রোমান আর পারস্যরা এই কৌশল ব্যবহার করত এই পদ্ধতিতে একজন সেনাপ্রধানের পক্ষে তার বাহিনীর উপর নিয়ন্ত্রণ রাখা ছিল। নবীজি করেছিলেন। এর আগে আরবরা যেই কৌশলে যুদ্ধ করত তার নাম হল কারওয়াফার ইংরেজিতে অ্যাট্যাক রিট্রিট এই পদ্ধতিতে পুরো সৈন্যদল এক যোগে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ত যতক্ষণ না পর্যন্ত তারা শত্রুদেরকে পরাস্ত করে অথবা নিজেরাই পরস্ত হয় দরকার হলে পিছ হ যতক্ষণ না পর্যন্ত যুদ্ধের জয় পরাজয়ের ফেসলা হয়ে যায় পরিষ্কারভাবেই এই পদ্ধতির সাথে বদরে নবীজি সাল্ল আলহিউসালামের যে পদ্ধতি অনুসরণ করেছিলেন তার মধ্যে আছে অনেক ফারাক জাহাফ অর্থাৎ সারিবদ্ধভাবে যুদ্ধ করার সময় যেই সুবিধাটা মুসলিমরা পাচ্ছিল সেটা হল শত্রুদের পক্ষ থেকে কোনো হামলা এলে প্রথম সারি অর্থাৎ বর্ষাধারী সৈনিকরা সেই হামলাকে হটিয়ে দিতেন আর একই সাথে পেছনের সারি থেকে তীরন্দাজ সৈনিকরা তীর ছুটতেন শত্রুদের দিকে এরপর শত্রুরা যখন হুড়মুর করে পেছন ফিরে যেত তখন মুসলিম বাহিনী আগের মতোই সারিবদ্ধ থেকে ধীরে ধীরে সামনের দিকে একতা থাকতেন এই পদ্ধতিতে বিশৃঙ্খলা কম হতো শত্রুদের আক্রমণের সামনে ছত্রভঙ্গ না হয়ে মুসলিমরা শক্ত প্রাচীরের মতো অবস্থান নিতে পারতেন তাই ক্ষয়ক্ষতি হতো কম আরবদের জন্য এটা ছিল একটা নতুন অভিজ্ঞতা মুসলিমদের সাথে যুদ্ধ করতে এসে তারা এই কৌশল দেখে ভয় পেয়ে যেত এবং মনস্তাত্ত্বিকভাবে তার দুর্বল হয়ে পড়ত রসুল্লা সাল্ল আলী ওসাল্লাম কোন মিলিটারি একাডেমিতে পড়াশোনা করেননি কিন্তু পুরো সিরাজ জুড়ে আমরা দেখি তিনি যুগান্তকারী কিছু সামরিক পন্থা অবলম্বন করেছেন যেগুলো দেখে শত্রুরা হকচকিয়ে যেত তিনি মিলিটারি স্ট্র্যাটেজিতে নতুন নতুন আইডিয়া গ্রহণ করেছেন এবং সাহাবিদের থেকে তিনি মতামত গ্রহণ করতেন পরবর্তীতে এরকম আরও কিছু উদাহরণ আসবে ইনশাল্লাহ যাই হোক রসুল্লাহ সাল্লাসাল্লাম যখন সৈনিকদের সাড়ি সোজা করছিলেন তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে ঘটনাটা ঘটেছিল যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণ আগে রসল হাতে একটি তীর তিনি যুদ্ধে সেনাদের শাড়ি সোজা করছেন তিনি এমনভাবে সৈনিকদের শাড়ি সোজা করে সাজাতেন যেন মনে হতো তিনি সৈনিকদের শাড়ি নয় বরং সালাতের জন্য কাতার সোজা করছেন অর্থাৎ একদম সোজা রাখতেন শাড়িতে দাঁড়ানো এক সৈন্যের নাম ছিল সাওয়াত বিন গাজিয়া রদিয়াল আনহু তিনি তার শাড়ি থেকে একটু সামনে এগিয়েছিলেন রসুল তার পেটে আস্তে করে তীর দিয়ে একটা খোঁচা দিয়ে তাকে শাড়ির ভেতরে ঠেলে দিলেন সাওয়াদ বললেন হে আল্লাহ রসুল আপনি আমাকে আঘাত করেছেন আল্লাহ আপনাকে সত্য আর ইনসাফ সহকারে পাঠিয়েছেন আমি এই ঘটনা বদলা নিতে চাই এটা ছিল যুদ্ধের কিছুক্ষণ আগের ঘটনা এক যোদ্ধা রসুল্লাহকে বলছে সে বদলা নিতে চায় রসুল্লা সাল্লু আলিহাসাল্লাম তার পেট উন্মুক্ত করে দিয়ে বললেন বদলা নেবে নাও রসুল সাল্লাহ আলহ্লাম রাগ করলেন না সাওয়াত জেলে বন্দি করতেও বললেন না তিনি ইনসাফ করতে চাইলেন তাই সাওয়াদকে বললেন বদলা নাও পৃথিবীর আর কোন মিলিটারি কমান্ডার এভাবে সুবিচার প্রতিষ্ঠা করবে আমরা এমনটা কল্পনাও করতে পারি না কিন্তু যাকে নিয়ে আমাদের এই সিরিজ তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল মুহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লাম তিনি এসেছেন ছোট বড় সমস্ত বিষয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে যেহেতু তার পক্ষ থেকে ভুলে সাওয়াদের পেটে খোঁচা লেগেছে তাই তিনিও তার পেট উন্মুক্ত করে দিলেন যেন সাওয়াদ উপযুক্ত বদলা পারেন সাওয়াদ বদলা নিলেন বটে এক অদ্ভুত বদলা যেভাবে আর কেউ কখনো বদলা নেয়নি নেবেও না সবাইকে অবাক করে দিয়ে সাওয়াদ এগিয়ে গিয়ে রসল সাল্লু আলী ওয়াসলামকে জড়িয়ে ধরে পেটে চুমু খেলেন এটাই ছিল তার বদলা রসুল্লাহ জিজ্ঞেস করলেন সাওয়াত তুমি কেন এমনটা করলে সাওয়াদ দিলেন হে আল্লাহ রসুল আপনি দেখতেই পাচ্ছেন কি হতে চলেছে আমার জীবনের শেষ স্পর্শ আমি আপনার সাথে চেয়েছি আল্লাহ রসুল সাওয়াদ রাদ আনহো আশঙ্কা করছিলেন তিনি এই যুদ্ধে নিহত হবেন সাহাবিদের জন্য বদরের আগে সেই মুহূর্তগুলো ছিল শঙ্কা দিয়ে ঘেরা তারা জানতেন না বাঁচবেন কি মরবেন তারা দাঁড়িয়েছিলেন মৃত্যুর সামনে রসুল্লাহর জন্য তাদের ভালোবাসা ছিল প্রচন্ড তাই শেষবারের মতো সাওয়াতের স্পর্শ পেতে চেয়েছিলেন করে আঘাত দেননি সাওয়াত তা ভালো করে জানতেন কিন্তু তিনি এই সুযোগকে কাজে লাগিয়েছেন যেন রসুল্লাহ সাল্লু আলি আসাল্লামকে জড়িয়ে ধরে চুমুকিতে পারেন মুসলিমরা এভাবে ভাবতেন না যে রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের কারণে আজকে তাদের বিপদ তারা মৃত্যু সম্মুখীন বরং আল্লাহ ও তার রসুলের জন্য তারা স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত ছিলেন রসুল্লাহ সাল্লি আসালাম সাওয়াদের জন্য দোয়া করলেন সাওয়াত যেভাবে রসুল উল্লাহকে ভালোবেসেছেন সেটাই সত্যিকারের ভালোবাসা কবিতা কিংবা নাসিদ নয় রসুল্লাহর জন্য সত্যিকারের ভালোবাসা হল তার জন্য তার সম্মানের জন্য তার আনিত দিনের জন্য নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিতে দ্বিধা না করা নিজের যান মাল পরিবার টাকা পয়সা সন্তান সন্ততি মেধা সব কিছুকে কুরবানি করে দেওয়া রসুল্লাহকে ভালোবাসা মানে তার দিনকে ভালোবাসা তার সরিয়া ও সুন্নাহকে ভালোবাসা তার সবকিছুকে সব কিছুকে ভালোবাসা রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম তার বাহিনী সাজালেন লড়াইয়ের স্থান বাছাই করলেন তার সঙ্গীতের সাথে পরামর্শ করলেন একে একে সমস্ত প্রস্তুতি গ্রহণ করলেন এরপর আবুকাল সকল প্রস্তুতি করে দোয়া করলেন এটি হল তাওয়াহ সাল আলহাসাল্লাম এক পাশে গিয়ে দুই হাত উপরে তুলে দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে দোয়া করলেন তিনি খুব গভীরভাবে আল্লাহর কাছে দোয়া করলেন তিনি বললেন আল্লাহ ইন তুবাদ বাদা অর্থাৎ হে আল্লাহ, তুমি আমার সাথে যে ওয়াদা করেছো তা পূরণ করো আমি তোমার কাছে সাহায্যের আবেদন করছি তা না হলে আজকের পরে দুনিয়ার বুকে তোমার ইবাদত করার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না আজকের মতো কোটি কোটি মুসলিম সেই দিন ছিল না মুসলিমদের সংখ্যা ছিল সেদিন এতই অল্প যে যদি যুদ্ধে তারা নিহত হতো তাহলে আল্লাহর ইবাদত করার মত আর কেউ থাকতো না রসুল্লা সাল্ল আলীবাস্লাম আল্লাহর কাছে দোয়া করেই এক সময় তার শরীর থেকে চাদর খুলে পড়ে গেল রসুল্লাহর ব্যাকুলতা দেখে আবু বকরের খুব খারাপ লাগল তিনি বললেন অনেক তো হল আল্লাহ রসুল আবু বকর বলতে চাচ্ছিলেন যে কেন আল্লাহ রসুল নিজেকে ক্লান্ত করে তুলছেন যখন আল্লাহ তাকে সাহায্যের ওয়াদা ইতোমধ্যেই করেছেন আবু বকর ছিলেন নরম মনের মানুষ রসুল্লাহর আবেগ তাকে খুব স্পর্শ করত সুহাইল এই ঘটনার উপর মন্তব্য করেন যে এই সময়টায় আল্লাহ রসুল্লাহ আলী আসালাম ছিলেন খফ অর্থাৎ ভয়ের মাকামে অন্যদিকে আবুকার সেই মুহূর্তে ছিলেন রজা বা আশার মাকামে ভয় এবং আশা এই দুটোই আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত এবং আল্লাহ তালাকে সঠিকভাবে ইবাদত করার জন্য দুটি থাকা প্রয়োজন এই ঘটনার পর রসল্ল সাল্লু আলী আসাল্লাম বেশ উৎফুল্ল ভাব নিয়ে বাইরে গেলেন এবং সুরা আল কামারের দুটি আয়াত তেলাওয়াত করলেন সংঘবদ্ধ দলটি শীঘ্রই পরাজিত হবে এবং পিঠ দেখিয়ে পালাবে বরং ক্যামত তাদের প্রতিশ্রুত সময় আর ক্যামত অতি ভয়ঙ্কর ও তিক্ততর সুর আল কমার এই আয়তের মাধ্যমে আল্লাহ রসুলের দীর্ঘ তুয়ার পর তাকে বিজয়ের সুসংবাদ দেন আল্লাহ রসুল সালামের এই তুয়ার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তিনি বলেন আর তোমাদের করবের নিকট কাতর কণ্ঠে তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন নিশ্চয়ই আমি তোমাদেরকে জানিয়ে দিলেন তিনি এক হাজার ফেরেস্তা পাঠাবেন কাফিরদের সাথে লড়তে একজন ফেরেস্তায় যথেষ্ট জিবিল আলাহাম তার পাখার সরু প্রান্ত দিয়েই পুরো লুৎ থেকে ধ্বংস করে দিয়েছিলেন তারপরেও আল্লাহতালা এক হাজার ফেরেস্তা পাঠানোর ওয়াদা করেছেন কারণ তিনি চেয়েছেন আল্লাহ রসোল্লের মনের স্বস্তি এনে দিতে এখানে সংখ্যা আসল কথা নয় আসল কথা হল রসুল্লাহ সালু আলহামের মনের প্রশান্তি এভেন শাক থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহু আলিহাস্লাম যখন কোরাইস্তের ময়দানে জড়ো হতে দেখলেন তখন তিনি দোয়া করলেন হে আল্লাহ কোরাইশা আজ নেমে এসেছে অহংকার আর দম্ভ ভরে তোমার বিরোধিতায় আর তোমার রসুলকে মিথ্যা প্রমাণ করতে হে আল্লাহ আজ তোমার প্রতিশ্রুত সাহায্যের বড় বেশি প্রয়োজন হে আল্লাহ তুমি আজ ওদেরকে ছিন্ন করে দাও এরপর আল্লাহ রসুল সাল্লাস্লাম তার তাবু থেকে বের হয়ে এলেন হাতে একমুঠো বানু নিয়ে মুশ্রিক বাহিনীর দিকে ছুড়ে মেরে বললেন এই মুখগুলো ধুলোয় ধূসরিত হোক আল্লাহ রসুল সাল্লু আলহিহাস্লামের ছুঁড়ে মারা এই বানু কুরাইশ বাহিনীর প্রত্যেক সদস্যের চোখে আঘাত হানল মুিন মিনহুব হসন ইসমি সুতরাং তোমরা তাদেরকে হত্যা করো বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছেন আর তুমি মাটির মুষ্ঠি নিক্ষেপ করি যখন তা নিক্ষেপ করেছিল বরং তা নিক্ষেপ করেছিলেন স্বয়ং আল্লাহ যেন ইমানদারদের প্রতি ইসান করতে পারেন যথার্থভাবে নিঃসন্দেহে আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন সুরা আনফাল আয়াত সতেরো আলহিম পুরো সময় জুড়ে মুসলিম বাহিনীকে নানাভাবে উদ্বুদ্ধ করছিলেন তিনি তার বাহিনীর সামনে দাঁড়িয়ে বললেন যে কেউ আজ শত্রুদের সাথে বীরত্বের সাথে লড়াই করবে এবং পিছু না হতে সামনের দিকে অগ্রসর হবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন সাহি মুসলিমের এক বর্ণনা আছে তার বাহিনীর সামনে তাদেরকে রসুল্লাহ দিয়ে বললেন ছুটে যাও সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি আকাশ এবং পৃথিবীর সমান অমায় রেবেন আল হামাম জিজ্ঞেস করলেন সত্যি সত্যি এত বড় জান্নাত আছে রসুলুল্লাহ সাল্লু আলিউসালাম বললেন হ্যাঁ অবশ্যই আছে এই কথা শুনে অমায়ের বলে উঠলেন বাহ বাহ রসুল্লা সাল্লু আলহাম তাকে জিজ্ঞেস করলেন বাহ কেন বললে অমায়ের উত্তর দিলেন আমি ভাবছি ইস আমি যদি জান্নাতে যেতে পারতাম বললেন অবশ্যই তুমি জান্নাতিদের একজন এরপর অমায়ের এবং হামাম উঠে দাঁড়ালেন এবং কয়েকটি খেজুর বের করে খেতে শুরু করলেন হঠাৎ উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠলেন আরে খেজুরগুলো খেতে তো অনেক সময় লেগে যাবে ওমায় রসুল্লা সাল্লাহ আলি আসলামের কথায় অনুপ্রাণিত হয়ে আল্লাহর পথে মারা যেতে রীতিমতো ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি শহীদ হওয়ার জন্য এতটা ব্যাকল ছিলেন যে তার কাছে মনে হচ্ছিল খেজুর খাওয়া শেষ করে যুদ্ধে যোগ দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে তাই তিনি খেজুরগুলো ফেলে সাথে সাথে ময়দানে ছুটে যান এবং পরবর্তীতে তিনি শহীদ হন এমন আরও একটি ঘটনা বর্ণনা করেছেন এবিনাক এবিন বলেন আফরার পুত্র আউ এবেন হারিস রসুল্লাহ সাল্লু আলী আসসালামকে বলল কিসে খুশি হন শরীরে ঢুকে যুদ্ধ করলে আল্লাহনে আফ শরীর থেকে বর্ম খুলে ফেলে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান রসুল্লাহ আলীহলাম তার বাহিনীকে উদ্বুদ্ধ করেছিলেন কারণ তা ছিল আল্লাহর তরফ থেকে তার প্রতি নির্দেশ আল্লাহ বলেন ুহ্ন বী হৃদমু মিনিয় খুম সোলি ভূমি অথ وَإِن يَكُم مِّن كُم مِّئَةٌ يَغْلِبُوا أَلْفًا مِّنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَفْقَهُونَ هَي نَوْبِي تُم بھی مومن در کے جهاد جن نو ادبت دو کرو جو دی تو ما در مد دو আর যদি তোমাদের মধ্যে একশো জন থাকে তারা কাফিরদের এক হাজার জনকে পরাস্ত করবে এর কারণ হচ্ছে তারা এমন জাতি যারা আল্লা শক্তি সম্পর্কে কিছুই বোঝে না আনফাল বদরের প্রান্তরে প্রথম রক্তপাতের ঘটনা ঘটে যুদ্ধ শুরুর কিছু আগে আগত কুরাইশ বাহিনীতে এক বেয়াদব আর প্রচণ্ড বদমেদাজি এক লোক ছিল তার নাম ছিল আসওযাদ আল মাকজুমি সে ছিল একটা গুন্ডা প্রকৃতির লোক সে জিত করলো যে মুসলিমদের কবজায় থাকা কুয়া থেকে পানি তুলে খাবে সে বলল আমি মুসলিমদের হাউস থেকে যে করে হোক পানি খাব দরকার হলে ভেঙে ফেলব প্রয়োজন হলে মরে যাব এই বলে সে জিত করে কুয়ার দিকে এগোতে থাকল হামজার আনহু এগিয়ে আসলেন তার পায়ে আঘাত করলেন তার পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল কিন্তু সে এতই একগুয়ে ছিল যে তার শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটছে সে অবস্থায় হামাগড়ি দিয়ে এগোতে থাকল কারণ যে করে হ তার শপথ পূরণ করা চাই। এরপর হামজারাদেল্লাহ আবার তাকে আঘাত করে তাকে হত্যা করলেন সে সময়ের যুদ্ধ ছিল সম্যক যুদ্ধ দুই পক্ষ ময়দানে একেবারে সামনাসামনি মুখোমুখি হয়ে ঢাল তলোয়ার বর্ষা নিয়ে যুদ্ধ করত তবে মূল যুদ্ধের আগে আরবদের একটি রেওয়াজ ছিল আর সেটা ছিল দ্বন্দ্বযুদ্ধ বা যুদ্ধ ইংরেজিতে বলা হয় ডুয়েল। দ্বন্দ্বযুদ্ধে এই দুই পক্ষ থেকে একজন করে আসে এবং তারা যুদ্ধ করে এই যুদ্ধটা যতটা না শক্তির তার চেয়েও বেশি মনস্তত্বের কারণ যেই দলের সদস্য দ্বন্দ্বযুদ্ধে জিতে স্বাভাবিকভাবেই তারা বেশ আত্মবিশ্বাসের সাথে ময়দানে ছাপিয়ে পড়ে বদরের যুদ্ধের আগে তিনটি দ্বন্দ্বযুদ্ধ হয়েছিল কোরআসদের তিনজন উত্পা বিন রাবিয়া তার ছেলে আল ওয়ালিদে বিন উৎপা আর তার ভাই সাইবা এদেরকে দ্বন্দ্বযুদ্ধের জন্য পাঠানো হল তারা মুসলিমদের দ্বৈত যুদ্ধের জন্য আহ্বান জানাল তাদের আহ্বান সাড়া দিয়ে আনসারদের মধ্যে তিনজন এগিয়ে যান আউফ মোয়াজবিন আফরা এবং আবদুল্লাবিন রাওয়াহা। তারা এগিয়ে গেলে উত্পা ইবিন রবি তাদেরকে উদ্দেশ্য করে বলল তোমরা কারা আমরা আল আনসার তারা জবাব দিলেন কিন্তু আমরা তোমাদের সাথে লড়তে চাই না আমরা আমাদের নিজেদের লোকদের সাথে লড়ব যারা আমাদের মধ্য থেকে মুসলিম হয়ে গেছে উত্পা ইবিন রাবিয়া মুহাজির কারোর সাথে লড়তে চেয়েছিল অতিপা ছিল বিশিষ্ট নেতা যার কথা আমরা গত পর্বে আলোচনা করেছি সে বদরে যুদ্ধে অংশ নেয়ার ঘোর বিরোধী ছিল কিন্তু আবু জাহেল তাকে কাপুরুষ ডেকে এতই খেপিয়ে দেয় যে সে নিজের পৌরস প্রমাণে তার ভাই আর ছেলেকে নিয়ে দ্বন্দ্বযুদ্ধে নেমে যায় দ্বন্দ্বযুদ্ধের আহ্বানে সারা দিতে গিয়ে আনসাররা এগিয়ে গেলেও রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম চাচ্ছিলেন দ্বৈত যুদ্ধে আনসাররা অংশ না নিক তিনি চাচ্ছিলেন তার নিজের আত্মীয় এবং পরিবারের মধ্য থেকে কেউ লড়তে এগিয়ে কেন না এটাই ছিল মুশরিক আর মুসলিমদের মধ্যকার প্রথম সম্মুখ যুদ্ধ এর আগে যদিও বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছিল কিন্তু এটি ছিল একটি সত্যিকার যুদ্ধ মুখোমুখি যুদ্ধ রসুল্লাহ তাই আনসারদেরকে ফেরত পাঠিয়ে তিন জন মহাজিরকে বাছাই করলেন বললেন হামজা ওবায়দা এবং আলী তোমরা উঠো এরা তিন তিনজনেই রসুল্লাহ সাল্ল আলি আসসালামের আত্মীয় হামজা ছিলেন রসল চাচা এবং আলী এবং অবায়দা এবেন হারিস এই দুজন ছিলেন রসল সাল আলী আসালামের চাচা ভাই ইচ্ছে করেই নবী সাল্ল আলী আসাল্লাম নিজের আত্মীয়দের দ্বৈত যুদ্ধে পাঠানোর সিদ্ধান্ত নিলেন তারা তিনজন দ্বন্দ্বযুদ্ধে কোরাইসদের জবাব দিতে এগিয়ে যান এই তিনজনের মাঝে বয়োজ্যেষ্ঠ ছিলেন অবায়দা তাই তিনি লড়লেন উতবা এবেন রাবিয়ার সাথে সে ছিল মুশ্রিকদের মধ্যে বয়োজ্যেষ্ঠ আলী লড়লেন ওয়ালিদের সাথে তারা দুজনই ছিলেন স্ব পক্ষের দ্বন্দ্বযোদ্ধাদের মাঝে কনিষ্ঠ হামজার আনহু মোকাবেলা করলেন সাইবার দ্বন্দ্বযুদ্ধ শুরু হল হামজার আহু আর আলী দুজনেই খুব দ্রুততার সাথে তাদের প্রতিপক্ষকে খতম করে দেন কিন্তু উত্পা আর ওবায়দা একে অপরকে আক্রমণ আর পাল্টা আক্রমণ করতে থাকেন দুজন দুজনকে আঘাত করেন এবং দুজনেই আহত হয়ে মাটিতে পড়ে যান তখন আলী এবং হামজা এসে উত্পার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলেন আহত ওবায়দাকে কাছে নিয়ে আসা হল রসুল তার উরুতে মাথা রেখে তাকে সম্মান করলেন রসুলের চাচা আবু বলেছিলেন। আমরা আমাদের স্ত্রী সন্তানদের কথা ভুলে যাব কিন্তু মৃত্যু পর্যন্ত রসুল্লাহর খেদমত করে যাব কখনও ভুলব না রসুলুল্লাহর কোলে শুয়ে আবু ওবায়দারদাহ বললেন হাই, যদি আবু তালিব দেখতে পেত যে আমি তার কথা রেখেছি উভয়দিন হারিস রসুল্লাহ তার জীবন দিয়ে দিয়েছিলেন রসুল বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি একজন শহীদ বদরের প্রান্তরে সেই দ্বৈত যুদ্ধের ব্যাপারে আল্লাহ তালা আয়াত নাজিল করেন সৌ তেরো ও সিহিম উল হম স্বরূপিহী মি বুতো নিহি জুলো অলহুম কম হু মরা দুদু মিনব মিন উফি হই দু হুদিন উল্লীন মনু আলু ফলি হিজন্ন জন্নতিজরি ম চতিহল فِيهَا ইউ فِيهَا مِنْ হুহ্লৌ নি হিনু লু ও বা হারি এরা দুটি বিবাদমান পক্ষ যারা তাদের রব সম্পর্কে বিতর্ক করে যারা কুফর করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে তাদের মাথার উপর থেকে ঠেলে দেওয়া হবে ফুটন্ত পানি ফলে তাদের পেটে যা আছে তা এবং তাদের চামড়া গোলে বের হয়ে যাবে তাদের জন্য আছে লোহার হাতুরি, তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে বলা হবে দহন যন্ত্রণা আস্বাদন যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত সেখানে তাদেরকে সোনার কাকন আর মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে তাদের পোশাক হবে রেশমের তারা পথ প্রদর্শিত হয়েছিল সত্য বাক্যের দিকে এবং পরিচালিত হয়েছিল প্রশংসিত আল্লাহর পথে হাজ ১৯ থেকে চব্বিশ দ্বৈতযুদ্ধ হেরে গিয়ে কুরাইশার রাগে ক্ষোভে অন্ধ হয়ে যায় তারা মুসলিমদের দিকে এগিয়ে আসতে শুরু করে সবাই একযোগে মুসলিম বাহিনীর উপর আক্রমণ শুরু করে অন্যদিকে মুসলিম বাহিনী ছিল তাদের পরিকল্পনায় অটল তারা কুরাইশ বাহিনীকে একযোগে আক্রমণ করতে দেখে মোটেও ভীত হলেন না বরং পূর্ব কৌশল অনুযায়ী সারিবদ্ধ থেকে শত্রুদের দিকে তীর ছুঁড়ে মারলেন রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম তার বাহিনীকে নির্দেশ দিলেন যে শত্রুরা কাছে না আসা পর্যন্ত যেন তারা আক্রমণ না করে তিনি তাদের আদেশ করলেন তোমরা তোমাদের তরবারই বের করো না যতক্ষণ না পর্যন্ত তারা তোমাদের নিকটে আসে এর একটু পরেই আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসাল্লাম তাদেরকে আদেশ করলেন যে তারা যেন কুরাইশ মুশেকদের উপর পাল্টা হামলা চালায় তিনি প্রতি মুহুর্তে তাদের উৎসাহ দিয়ে যাচ্ছিলেন যখনই মুসলিমরা নবী মুখে সুরা কামারের আয়াতেন তখনই তারা খুব উৎসাহবোধ করছিলেন আয়াতের অর্থ হচ্ছে এই দল তো শীঘ্রই পরাজিত হবে এবং আমরা পর্বে উল্লেখ করেছিলাম যুদ্ধের আগের দিনের স্বপ্নে আল্লা রসুলসাল্লিউসাল্লামকে শত্রুদের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছিল আল্লাহ বলেন হু আলিম বি স্মরণ করো আল্লাহ তোমাকে স্বপ্নের মাধ্যমে তাদের সংখ্যাকে কে অল্প করে দেখিয়েছিলেন যদি তিনি তাদের সংখ্যাকে তোমার নিকট বেশি করে দেখাতেন তাহলে তোমরা অবশ্যই সাহস হারিয়ে ফেলতে আর যুদ্ধের বিষয় নিয়ে অবশ্যই ঝগড়া শুরু করে দিতে কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছিলেন অন্তরে যা আছে সে সম্পর্কে তিনি খুবই ভালোভাবে অবহিত সুর আনফাল আয়াত তেতাল্লিশ এই আয়াতের অর্থ হচ্ছে যখন আল্লাহ রসুলসাল আলহিসালাম তার সাহাবিদের শত্রু সংখ্যা সম্পর্কে ধারণা দিলেন তখন তারা তাদের অন্তরে আরও দৃঢ়তা আর সাহস পেলেন এই আয়ত্তের প্রসঙ্গে মুফাসের মুজাহিদ বলেন যদি আল্লাহ রসুলকে স্বপ্নে শত্রুদের সংখ্যা বেশি করে দেখানো হতো তাহলে সাহাবিরা মনোবল হারিয়ে ফেলতেন ভয় পেয়ে যেতেন এবং যুদ্ধের ব্যাপারে নিরুৎসাহিত হয়ে পড়তেন এবং তারা যুদ্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়তেন কিন্তু আল্লাহতালা তাদেরকে এই পরিস্থিতির মুখোমুখি করেননি তিনি শুধু স্বপ্নে আল্লাহ রসুলকে শত্রুসংখ্যা কমিয়ে দেখেছেন তা নয় যুদ্ধ ক্ষেত্রে তিনি সাহাবিদের চোখেও শত্রুদের সংখ্যা কমিয়ে দেখালেন আল্লাহ বলেন ও ইজরিম ইজ ই আর যখন তোমরা মুখোমুখি হয়েছিলে তিনি তোমাদের চোখে তাদেরকে স্বল্প দেখিয়েছিলেন এবং তাদের চোখেও তোমাদেরকে স্বল্প দেখিয়েছিলেন যাতে আল্লাহ সম্পন্ন করেন এমন কাজ যা হবারই ছিল এবং আল্লা দেখে সকল বিষয় ফেরানো হবে সুরা যুদ্ধে মুসলিমদের রণধ্বনি সেগুলো আবৃত্তি করত অন্যদিকে যুদ্ধ শুরুর পর মুশ্রিকরা মুসলিমদের তাদের সংখ্যার দ্বিগুণ দেখতে লাগল যুদ্ধ শুরুর আগে তারা সংখ্যায় মুসলিমদের কম দেখেছিল একজন তো মুসলিম বাহিনীকে দেখে বলে উঠেছিল আরে এরা তো জবাই করা মাংস কিন্তু যখন যুদ্ধ শুরু হলো তখন তারা মুসলিমদের দেখল তারা যেন সংখ্যায় দ্বিগুণ অর্থাৎ মুশ্রিকটা ছিল এক হাজার কিন্তু তাদের মনে হচ্ছিল মুসলিমরা দুই হাজার সেটা দেখে তাদের মনোবল আরও ভেঙে পড়ে ذَلِكَ অন্যিদ লিখলা উলিল তোমাদের জন্য অবশ্য নিদর্শন আছে সেই দুই দল সৈন্যের মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দ্বী রূপে দাঁড়িয়েছিল দল আল্লাহর পথে যুদ্ধ করছিল এবং অপর দল ছিল কাফের কাফেররা মুসলিমদেরকে প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখছিল আল্লাহ যাকে ইচ্ছা সিও সাহায্যের দ্বারা শক্তিশালী করে থাকেন নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে সুরা আল ইমরান আয়াত তেরো এখানে লক্ষণীয় আল্লাতালা একই কাজের মাধ্যমে কীভাবে করে এক পক্ষের জন্য পরিস্থিতি সহজ করেন এবং আরেক পক্ষের জন্য কঠিন করেন মুসলিম এবং কাফের উভয় পক্ষই যুদ্ধের আগে প্রতিপক্ষকে সংখ্যায় কম দেখেছিল মুসলিমরা ছিল শক্তিমত্তায় দুর্বল যখন তারা দেখল কাফিরদের সংখ্যা কম তখন তাদের মনোবল বেড়ে গেল অন্যদিকে কাফিররা যখন মুসলিমদের সংখ্যা কম দেখল তখন তারা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠল তারা ভাবছিল এই যুদ্ধে তাদের জেতার সম্ভাবনাই বেশি তারা বেখেয়াল আর অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যুদ্ধে নামে এটা ছিল তাদেরকে যুদ্ধে আনার জন্য টোপ কিন্তু যখন তারা মুসলিমদের আসল শক্তি সামর্থ্য সম্পর্কে অনুধাবন করে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এই যুদ্ধে আল্লাহতালা আসমান থেকে ফেরস্তাদের প্রেরণ করে মুসলিম বাহিনীকে সাহায্য করেছেন সুবি বদরু তুমি সত্য তস إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يُمِدَّكُمْ رَبُّكُمْ বিশাল آلَافٍ আলসি من الْمَلَائِكَةِ مُنْزَلِينَ বলা তোতোয় তু কুমি হিহ দিদ কুম্রব্বুকু ইম্রবুকু বিহংসতি আলাফি মিলমি মুসৌমী বস্তুত আল্লাহ বদরের যুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে দুর্বল কাজেই আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো স্মরণ করুন আপনি যখন বলতে লাগলেন মোমিনদেরকে তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের সাহায্যার্থে তোমাদের পালনকর্তা আসমান থেকে অবতীর্ণ তিন হাজার ফেরস্তা পাঠাবেন অবশ্য তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে স্মরণ করো এবং শত্রুপক্ষ হঠাৎ তোমাদের উপর চড়া হয় তাহলে তোমাদের রব প্রয়োজনে পাঁচ হাজার চিহ্নিত ফেরেস্তা পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করবেন আসলে এই সংখ্যাটা বলে আল্লাহ তালা তোমাদের জন্য একটি সুসংবাদ দিয়েছেন যাতে তোমাদের মন প্রশান্ত ও আশ্বস্ত হতে পারে আর সাহায্য ও বিজয় শ্বে তো পরাক্রান্ত মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে আসে মুসলিমদের বিজয়ের জন্য পাঠানোর প্রয়োজন ছিল না চাইলে ফেরেস্তা না পাঠিয়েও মুসলিমদের বিজয়ী করতে পারতেন কিন্তু তবুও আল্লাহতালা ফেরেশা পাঠিয়েছেন মুসলিমদের স্বস্তি প্রদান করার জন্য তাদেরকে বিজয়ের সুসংবাদ দিতে এই যুদ্ধে সেদিন নেমেছিলেন স্বয়ং জিবরিল ফেরেস্তারা ছিলেন সাদা রঙের পাগরি পরিহিত শুধু জিপ্রিল পরেছিলেন হলুদ পাগড়ি যেন তাকে আলাদা করা সহজ হয় তিনি ছিলেন সেদিন ফেরেস্তা বাহিনীর নেতা যুদ্ধে এক মুসলিম প্রবল বেগে এক কাছিল ধাওয়া করছিল। ধাওয়া করতে করতে হঠাৎ সে মাথার উপরে চাবুকের সাপাং সাপাং আও শুনতে পায় তার কাছে মনে হল কেউ একজন ঘোড়ার উপর থেকে বলছে চল চল হাজুম চল এরপর সে মাথা ঘুরিয়ে দেখল তার সামনেই সে কাফির মাটিতে পড়ে আছে তার নাক থেতলে গেছে এবং চাবুকের আঘাতে তার মুখ দুই ভাগ হয়ে গেছে এটি ছিল আগুনের একটি আঘাত সেই আনসারি সাহাবি রসুল্লাহ সাল্লু আলী হাসলামের কাছে বিষয়টি জানালেন রসুল্লাহ আলীহাস্লাম বললেন তুমি সত্য বলছ এটি ছিল তৃতীয় আসমানের সাহায্য অর্থাৎ এটি ছিলেন একজন মালাইকা তিনি হাইজুম নামক ঘোড়ায় আরোহণ করছিলেন গিফারি গোত্রের এক লোক তার নিজ মুখে বর্ণনা করেছে সেদিনের আসমানের সাহায্যের কথা আমি আর আমার চাচাতো ভাই বদরে সেই দিন সেখানে উপস্থিত ছিলাম আমরা তখন মসজিদ ছিলাম আমরা একটি পাহাড়ের চূড়ায় বসে যুদ্ধ শুরুর অপেক্ষা করছি সেখানে বসে দেখছি কে এই যুদ্ধে জয়লাভ করে এক পর্যায়ে এক টুকরো মেঘ এগিয়ে আসলো। মেঘটি পাহাড়ের কাছাকাছি আসার পর আমরা ঘোড়ার ছোটাছুটির আওয়াজ শুনতে পেলাম সেই সাথে আরও একটি আওয়াজ শুনতে পেলাম উক হাইজুম আমার বন্ধু ঘটনাস্থলেই ভয় পেয়ে হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যায় আমিও ভয়ে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তবে পরে সুস্থ হয়ে উঠি আবু দাউদ দাউদী বলেন আমি আমার সামনের এক মুশ্রিককে ধাওয়া করছিলাম হঠাৎ দেখি আমি তাকে মারার আগেই তার মাথা শরীর থেকে মাটিতে গেল। আমি বুঝতে পারলাম তাকে অন্য কেউ হত্যা করেছে আনাসবিন মালিক রদিয়াল আহু বলেন লাশগুলো দেখে বোঝা যাচ্ছিল যে কারা ফেরেস্তাদের হাতে মরেছে আর কারা আমাদের তলোয়ারের আঘাতে মরেছে যারা ফেরিস্তাদের হাতে মরেছে তাদের ঘাড়ে আঙ্গুলে ছাপ দেখে মনে হচ্ছিল তাদেরকে তপ্ত লোহা দিয়ে পুড়িয়ে মারা হয়েছে ফেরেস তারা সেদিন সেই যুদ্ধে শুধু হত্যা করে খান্ত হননি তারা ধরে ধরে যুদ্ধবন্দীদেরও পাকরাও করেছিলেন আল আব্বাসকে সেদিন নবীজির কাছে ধরে নিয়ে আসে এক আনসারিস হাবি আল আব্বাস বলেন হে আল্লাহর রসুল আমাকে তো এই লোক পাকড়াও করেনি আমাকে পাকড়াও করেছে বর্মহীন এক সুদর্শন পুরুষ সে সবারই ছিল সাদা কালো ছোপযুক্ত ঘোড়ার উপর আমি তাকে আপনার সৈন্যদের মধ্যে দেখতে পাইনি একজন অল্পক্ষণের মধ্যে কুরাইশ বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে তারা কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেনি বরং মুসলিম বাহিনীর সামনে দাঁড়াতেও পারেনি তাদের নেতৃস্থানে লোকেরা নিহত হল এবং অনেকজনকে বন্দী করা হল এবং আব্বাস বলেন একমাত্র বদরের যুদ্ধেই ফেরেশ দাগন যুদ্ধ করেছেন অন্যান্য যুদ্ধে তারা অতিরিক্ত সৈন্যবাহিনী এবং সহায়তা প্রস্তুত রেখেছিলেন কিন্তু যুদ্ধ করেননি এই যুদ্ধে জন নিহত হয় এবং সত্তর জন যুদ্ধবন্দী হয় মুসলিমদের কেউ যুদ্ধবন্দী হয়নি শাহাদ বরণ করেন চোদ্দ জন ছয় জন ছিলেন মোহাজির ছয়জন আল খাজরাজ থেকে এবং জন আল আউস থেকে একজন আনসারি সাহাবি হারিসা বিন সোরাকা আল খাজরাজ রদুল্লা আহ এই যুদ্ধে ভুলক্রমে মুসলিমদের ছড়া একটি তীরে নিহত হন যুদ্ধের পরে তার মা রসুল্লাহ সাল্লু আলী আসালামের সাথে দেখা করতে জানতে চাইলেন আমার ছেলে কি জান্নাতে যাবে যদি সে জাননাতে যায় তাহলে আমি অনেক খুশি হব কিন্তু যদি না যায় তাহলে অনেক কষ্ট পাবো রসুল্লাহ সাল্লু আলি হাসাল্লাম বললেন কেন যাবে না অবশ্যই যাবে জান্নাতে অনেক বাগান আছে আর তোমার ছেলে আছে জান্নাতের সবচেয়ে উঁচু বাগানটায় বদলে যুদ্ধে অনেকগুলো মসজিদা বা অলৌকিক ঘটনা ঘটেছে এর মধ্যে একটি অন্যতম হল উকাশাহ মেহসান রাজিউল্লা আনহুর তলোয়ারের ঘটনা বলেন উকাশাহ মেহসানি বদরের দিন যুদ্ধ করতে করতে তার তরবারি তার হাতে ভেঙে যায় তখন তিনি রসল আলী কাছে এসে চলে আসলে তিনি তাকে একটি গাছের শেকর ধরিয়ে দিয়ে বললেন যাও এটি নিয়ে যুদ্ধ করো উকাশা সেটি রসুল্লাহ সাল্লু আলি হোসালামের হাত থেকে নিয়ে যেই নাড়া দিলেন অমনি তা একটি চকচকে ধারালো লম্বা তরবারিতে পরিণত হল মুসলিমদের পরিপূর্ণ বিজয় হওয়া পর্যন্ত তিনি সেই তরবাই দিয়ে যুদ্ধ চালালেন ওই তরবাইটির নাম দেওয়া হয়েছিল আল আউন অর্থাৎ সাহায্য এই তরবারি নিয়ে ওকাসা রাদ আনহু রসুল্লা সাল আলহামের সঙ্গে বহু যুদ্ধে অংশগ্রহণ করেন আবু বকর রাদ আনহুর খিলাফত আমলে মুরতাদের বিরুদ্ধে জিহাদে তিনি অংশ নেন এবং তিনি তুলাইহা এবং খোয়াইলিদ আসাদির হাতে শহীদ হন এই সময়ও সেই তরবাইটি তার কাছে ছিল এইবার আলোচনা করা যাক বদরের যুদ্ধে নিহত কুরাইশ নেতাদের কাহিনী বদরের যুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত কুরাইশ বাহিনী ছিল পর্যদস্ত তারা প্রথমে দ্বন্দ্বযুদ্ধে হেরেছে এরপর তারা মুসলিমদের উপর হামলা চালানোর চেষ্টা করে কিন্তু মুসলিম বাহিনী তাদের হামলাকে ফেসতে দেন অল্পক্ষণের মধ্যেই তাদের পুরো বাহিনী ভেঙে পড়ে ফেরেস্তাদের আক্রমণকে সামাল দেওয়ার মতো কোনো ক্ষমতাই মানুষের নেই কুরাইশদেরও ছিল না কোরআশা এসেছিল প্রায় এক হাজার সৈনিক নিয়ে এর মধ্যে সত্তর জন মারা যায় আর সত্তর জন যুদ্ধবন্দী হয় পুরোপুরি বিধ্বস্ত একটি বাহিনী নিয়ে কোরআশা শেষ পর্যন্ত ময়দান ছেড়ে পালিয়ে যায় তবে পরিসংখ্যান সবসময় বাস্তবতাকে পুরোপুরি তুলে ধরতে পারে না কোরাইশের সবচেয়ে বড় ক্ষতি এটা ছিল না যে তাদের সত্তর জন সৈনিক মারা গেছে এক হাজার সদস্য বিশিষ্ট একটি বাহিনীর সত্তর জন যদি মারা যায় আর সত্তর জন যদি যুদ্ধবন্দী হয় তবে নিঃসন্দেহে সেটা একটা বিরাট ক্ষতি তবে ক্রয়েসের সবচেয়ে বড় ক্ষতি ছিল এই যুদ্ধে তাদের প্রথম সারের নেতৃবৃন্দের প্রত্যেকে নিহত হওয়া যুদ্ধক্ষেত্র বা রাজনীতিতে একজন নেতার জীবনের দাম সৈনিক বা কর্মীর জীবনের চাইতে অনেক বেশি কারণ তারা বাকিদের নেতৃত্ব দেয় পরিচালনা করে এবং পরিকল্পনা করে বদরের যুদ্ধে কুরাইস্তের সিনিয়র নেতৃবৃন্দের মৃত্যু কুরাইসদের কোমর ভেঙে দেয় তাদের মৃত্যুর পর দ্বিতীয় সারি নেতারা মক্কার ক্ষমতা লাভ করে কিন্তু তারা প্রথম সারী নেতাদের মতো এতটা শক্তিশালী এবং চৌকস ছিল না বদরে মুশরিকদের যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতি তারা আর কখনও কাটিয়ে উঠতে পারেনি কাজে এবার আলোচনা করা যাক কুরাইসদের প্রথম সারির সেসব নেতাদের কাহিনী যারা এতকাল ধরে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিয়ে এসেছে এদের মধ্যে প্রথম যে নামটি আসে সে আর কেউ নয় সে হচ্ছে আবু জাহেল আজকের পর্বে আমরা শুধু তার কাহিনী আলোচনা করে শেষ করব পরবর্তী পর্বে বাকিদের কথা আলোচনা করা হবে ইনশাআল্লাহ আবু জাহেল হচ্ছে এই মুসলিম উম্মতের ফেরাউন আল্লাহ রুসুলসাল্লু আলহিউসালাম তাকে এই উম্মতের ফেরাউন হিসাবে অভিহিত করেছেন তার নিহত হবার কাহিনী আমরা জানতে পারি আব্দুর রহমান ইবিন আউফ রাহ আনহুর কাছ থেকে তিনি বলেন বদরের সেই দিনে আমি দাঁড়িয়ে আছি ডানে আর বামে তাকিয়ে দেখি দুই কম বয়সী আনসারের ছেলে মনে মনে ভাবলাম এরা না থেকে শক্তপক্ত লোক থাকলে কত ভালো হতো। এদের একজন আমাকে গুত দিয়ে বলল চাচা আপনি আবুজাহেলকে চেনেন আমি বললাম হ্যাঁ চিনি কিন্তু তোমার তাকে দেখি কাজ সে বলল আমি শুনেছি সে আল্লাহ রসুলকে গালাগাল করত সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আমি যদি তাকে দেখি হয়তো আমি মরব নয়তো সে মরবে আমি অবাক হয়ে গেলাম এত ছোট ছেলেটা কি বলছে তখন আরেক পাশে ছেলেটা আমাকে গুতো দিয়ে ঠিক একই রকম কথা বলল আর তার একটু পরেই আমি আবু জাহেলকে দেখতে পেলাম সে তার লোকদের মধ্যে বাহনে চড়ছে আমি তাদেরকে বললাম এই দেখো এই হচ্ছে সেই লোক যাকে তোমরা খুঁজছ তারা সাথে সাথে ক্ষিপ্রগতিতে তাদের দরবারে নিয়ে দৌড়ে গেল আর দুজন মিলে প্রতিযোগিতা করছিল কে আগে আবু জাহেলকে মারতে পারবে এরপর তারা দুজনেই তাকে আঘাত করল এবং আবু চাহেল তাদের হাতে মারা গেল এরপর তারা গেল নবিজির কাছে নবিজিকে তারা জানাল কি হয়েছে নবীজি সাল্লু আলী হাসলাম জানতে চাইলেন তোমাদের মধ্যে কে তাকে হত্যা করেছে দুজনেই বলে উঠল আমি হত্যা করেছি রসুল্লাহ সাল্লু আলি আসলাম তখন জিজ্ঞেস করলেন তোমরা কি তোমাদের তরবারিগুলো পরিষ্কার করে ফেলেছ তারা বলল না এরপর নবীজি সাল্লু আলিহাস্লাম তাদের দুজনের তরবারি পরীক্ষা করে দেখলেন আর বললেন তোমরা দুজনেই তাকে হত্যা করেছ তার বর্ষা আর ঢাল এগুলো পাবে হল আমর এবং আরেকজন আফরা। আল্লাহ আলহিমবিন আমরকে আবু জাহেলে বর্ষা আর ঢাল দিয়েছেন কারণ মোয়াজবেন আমরের আঘাতটাই ছিল প্রাণঘাতী আঘাত ইসলাম ফিকা অনুসারে জিহাদের ময়দানে একজন মানুষকে যদি অনেকজন মিলেও হত্যা করে তবে সবচেয়ে মারাত্মক আঘাতটি যে করেছে সেই নিহত লোকটির সাথে থাকা সম্পদ গণিমত হিসেবে লাভ করবে তবে আল্লাহ রসুল তোমরা দুজনেই তাকে হত্যা করেছ এর কারণ হল তিনি মুআ আফ্রাকেও সান্ত্বনা দিয়েছেন কেননা আবুজাহলকে হত্যা করায় তারও অবদান ছিল মুওয়াজিবিন আফরা এই বদরের যুদ্ধেই কিছুক্ষণ পরে শহীদ হয়ে যান আর মুজিবিন আমর উসমান রাদি আল্লাহ আনহর পর্যন্ত পর্যন্ত বেঁচেছিলেন রাদিয়াল্লাহ আনহম এই হত্যাকাণ্ডে মোয়াজিবেন আমরের সাহসিকতার একটি ঘটনা আমরা জানতে পারি ইবেন কাসিরের আলবিদায় ওয়া নেহায় গ্রন্থে যখন আবু জাহেলের সাথে এই দুজনের মারামারি চলছিল তখন মোয়াজ মারামারির এক পর্যায়ে আবু জাহেলকে আক্রমণ করে তার পা ভেঙে দিতে সক্ষম হয় আবু জাহেলের ছেলে এক্রিমা সেটা দেখতে পেয়ে দ্রুত এসে মোয়াজবেন আমরের হাতে কোপ দেয় সেই কোপে তার হাত শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে ঝুলতে থাকে কাটা হাত নিয়ে যুদ্ধ করতে মাজের অসুবিধা হচ্ছিল তাই সে কাটা হাতে পা রেখে টান দিয়ে শরীর থেকে পুরোপুরি আলাদা করে আবার যুদ্ধে মনোযোগ দেয় কাঁটা হাত ব্যথা বেদনা কষ্ট কোনো কিছুই সাহাবিদেরকে জিহাদ থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি আবু জাহেলে নিহত হওয়া সংক্রান্ত আরেকটি ঘটনা বর্ণনা করেছেন আনাসিবেন মালিক রাদু সেই বর্ণনা অনুসারে দুই মোয়াজ আবু জাহেলকে মেরে প্রচণ্ডভাবে আহত করে ফেলে দেয় কিন্তু তখন তার শরীরে প্রাণ অবশ্য ছিল যুদ্ধে কোন এক পর্যায়ে রসুল্লা সাল্ল আলিহাস্লাম সাহবাদেরকে জিজ্ঞেস করলেন কে আছে আমাকে আবু জাহেলের শেষ পরিণতির কথা জানাবে আবদুল্লাহবিন মাসুদ রাজ আনহু বের হয়ে যান তিনি বলেন আমি আবু জাহেলকে খুঁজতে গেলাম দেখলাম মাটিতে এক লোক পড়ে আছে ভালো করে তাকিয়ে দেখি এটাই আবু জাহেল আমি তার গলায় পা রাখলাম মক্কায় সে একবার আমাকে বন্দি করে লাথি মেরেছিল আব্দুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন আল্লাহ দেখলি তো শেষ পর্যন্ত আল্লাহ তোকে কিভাবে করলেন আবু বলল আল্লাহ আমাকে অপমানিত করেছেন আরে বেটা যাকে তুই হত্যা করলি তার চেয়ে অভিজাত আর কেউ কি আছে বল আমাকে আজ কারা জয় হয়েছে আবু জাহেল শেষ মুহূর্তে এসেও যুদ্ধের ফলাফল জানতে চেয়েছিল অপর এক বর্ণায় আছে আবদুল্লাহ বিন মাসুদ রহু বলেন আবুজাহেল মাটিতে শুয়ে তার ধারালো তরবারি নিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল আমার তরবারিটি ছিল ভতা। আমি হাতে আঘাত করে তার তরবারি ফেলে দিলাম আর তার বুকের উপর পা দিয়ে দাঁড়ালাম আবুজাহ আমাকে বলল ওরে বকরিরা খাল তুই তো দেখি বহুত উঁচু জায়গায় উঠে গেছিস এই কথার মাধ্যমে সে নিজেকে খুব অভিজাত আর আবদুল্লাহ মিন মাসুদকে নিচু হিসেবে দেখাতে চাচ্ছিল মৃত্যুর পূর্ব মুহূর্তেও আবু জাহেল তার দেখিয়ে চলছিল এবহু এরপর আবু জাহেলের তরবারি দিয়েই আবু জাহেলভাবে আঘাত করে তাকে হত্যা করেন তিনি বলেন এরপর আমি তার মাথা কেটে নিয়ে সেটি আল্লাহ রসুলের কাছে নিয়ে গেলাম আমার খুব খুশি লাগছিল কারণ আমি আবু জাহেলের মাথা আল্লাহ রসুলের কাছে নিয়ে যাচ্ছি আনন্দে আমি যেন হাওয়ায় ভাসতে থাকলাম এবিনের কাটা মাথা নিয়ে রসুল্লা সাল আলহিমের কাছে হলেন হে আল্লাহ আল্লাহর আত্মহারা এবিন মাসুদ বললেন জি আল্লাহ রসুল রসুল্লাহ সাল্লাহ তাকে দেখে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোকে অপমানিত করেছেন তুই আল্লাহর শত্রু প্রত্যেক একজন ফির আছে আর এ হচ্ছে এই উম্মতের ফের আউন আবু জাহেল হত্যা করতে আল্লাহ বেছে নিয়েছেন আনসারদের দুই কিশোর এবং অপদস্থ করত। তিনি ছিলেন খুবই পাতলা গড়নের একদিন তিনি খেজুর কাছে উঠে বসেছিলেন বাতাস বইছিল আর তিনি কেঁপে উঠছিলেন তার সরু পা দেখে সাহবারা হেসে দিলেন রসুল্লাহ আলি হাসলাম তখন বললেন তোমরা কি এ কারণে হাসছ যে তার পা খুবই সরু আল্লাহর কসম কেয়ামতের দিনে এই পা দুটো মিজানে উহুদ পাহারের চেয়েও ভারী হবে কে কত পেশিবহুল বা শক্তিশালী সেটাই সবকিছু নয় আব্দুল ছিলেন খুবই হালকা পাতলা মক্কার নিচু কোত্রের একজন সদস্য দাসী সন্তান তিনি ছিলেন মক্কা সেই মুসলিমদের একজন যারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছিলেন কিন্তু তাকে দিয়েই আল্লাহ কুরাইসদের সবচেয়ে অভিজাত প্রভাবশালী জাদ্রেল আর নিষ্ঠুর নেতাকে হত্যা করেছেন। আবুজাহেলের মতো লোক মরলেও এমন কারো কাছে মরতে চাইবে যার মান মর্যাদা তার কাছাকাছি কিন্তু আল্লাহ আল্লাহতালা এমন কিছু মানুষকে দিয়ে তাকে হত্যা করেছেন যারা আবুজাহেলের চোখে ছিল নিতান্তই তুচ্ছ আবুজাহেলের জন্য বিষয়টা ছিল অপমানজনক আর এই অপমানেই তার মতো অধ্যত লোকের প্রাপ্য ছিল তাকে প্রথমে ধরাশয়ী করেছে এমন দুইজন যাদের হয়তো ময়দানে যুদ্ধ করার তেমন অভিজ্ঞতাও ছিল না এবং শেষ ফিনিশিংটি দিয়েছেন আব্দুল্লাহ যিনি ছিলেন একজন মজলুম দুর্বল মুসলিম আবু উপর দাঁড়িয়ে তাকে শাসিয়েছেন তাকে অপমান করেছেন কুরাইশদের পরাজয়ের সংবাদ জানিয়ে দিয়েছেন এবং সব শেষে হত্যা করেছেন আবু জাহেলের জন্য এর থেকে অপমান আর লজ্জার কি হতে পারে যাকে সে এতকাল তুচ্ছ আর নিজ মনে করত সেই আবদুল্লাহ ইবিন মাসুদ আজ তার বুকের উপর দাঁড়িয়ে আবু জাহেলের জীবনের শেষ মুহূর্ত ছিল অপমান আর লাঞ্চনার ইবেন কাসির হেমাহুল্লা আবু জাহেলের মৃত্যু সম্পর্কে বলেন আবু জাহেলের মৃত্যু হয়েছিল আনসারী এক যুবকের হাতে এরপর আবদুল্লাহ ইবেন মাসুদ তার বুকের উপর পা দিয়ে দাঁড়ান এর মাধ্যমে আল্লাহ মৌমিনদের অন্তরে প্রশান্তি দিয়েছেন আবু জাহেলের স্বাভাবিক মৃত্যু হতে পারত ছাদ কিংবা বজ্রপাতে কিন্তু লাঞ্চনার মাধ্যমে তার মৃত্যু হওয়ায় ইমানদারদের অন্তর বেশি প্রশান্তি লাভ করেছে হুম্লাহুবিদীিহিং ওয় সুর্খি সুর্খুনালি সুদূর কৌমি মুহী যুদ্ধ করো ওদের সাথে আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দেবেন তাদের লাঞ্ছিত করবেন তাদের বিরুদ্ধে তোমাদের জয় করবেন এবং মুসলিমদের অন্তর শান্ত করবেন আর দূর করবেন তাদের মনের ক্ষোভ আর আল্লাহ যার প্রতি ইচ্ছা ক্ষমাশীল হবেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরা আয়াত চোদ্দ এবং পনেরো এখানে প্রতিশোধের ব্যাপারটি জড়িত মুসলিমরা দীর্ঘদিন ধরে মক্কার কুরাইশদের হাতে অত্যাচারিত হয়েছিল তাই আল্লাহ মুমিনদের হাতে কাফিরদেরকে শাস্তি দিয়েছেন যেন তাদের পরিণতি দেখে মুমিনদের অন্তর শান্ত হয় এবং তাদের মনের ক্ষোভ দূর হয় পর্ব এ পর্যন্ত 2015